আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাক শ্রদ্ধাভাজন দিনী ভাই ও বোনেরা পৃথিবীর যে যে প্রান্ত থেকে পিস টিভি বাংলার আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন যারা আজকের আলোচনা দেখছেন তাদের সকলকে মুবারকবাদ জানিয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু হবে কোন কোন আমলের ফলে ইমান বৃদ্ধি হয় এ বিষয়ে ধারাবাহিক কয়েকটি পর্বে ইশা আমরা আলোচনা করব তবে এই পর্বে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাইছি সেটা হলো ইমান বৃদ্ধির গুরুত্ব বা ইমান রক্ষণাবেক্ষণ গুরুত্ব ইমান রক্ষণাবেক্ষণ ও তা বৃদ্ধির যে গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে বর্ণিত হয়েছে সে বিষয়ে আমরা সর্বপ্রথম কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি বিষয় পেশ করতে চাইছি পরবর্তী পর্বগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কী কী কাজ করলে ইমান বৃদ্ধি হয় সে বিষয়ে আলোকপাত করবো ইনশা আল্লাহ সম্মানিত সুদী দর্শক বৃন্দ ইমান একজন ইমানদারের কাছে সবচেয়ে দামি সম্পদ তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এমন এক সম্পদ ইমান এই সম্পদটি তাকে চিরকাল জাহান নামের আগুন থেকে রক্ষা করে এমন এক শক্তি ইমান যে ইমান তাকে খাঁটি মানুষ হতে শেখাবে যে ইমান তাকে এমন মুসলিম হতে যেই মুসলিমের হাত মুখ কেউ কষ্ট পায় না যিনি একটি সুন্দর সমাজ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারবেন তিনি হলেন ইমানদার ইমান এমন একটি সম্পদ যে সম্পদ দ্বারা আমরা ইহকাল পরকাল উভয় জগতে উপকৃত হতে পারব। আল্লাহ সুবাহানা ইমান যাকে পছন্দ করেন শুধু তাঁকেই দান করে থাকেন আল্লাহ প্রিয় পাত্র যারা তাদেরকে আল্লাহ তালা ইমান দিয়ে থাকেন ইমানের সম্পদের মূল্য আমরা বেশিরভাগ ইমানদার ভাই বোনেরা আমরা ইমানদারগণ আমরা উপলব্ধি করি না যে ইমানের মূল্য কতখানি আর সেজন্যই ইমান সংরক্ষণ অথবা ইমান বৃদ্ধির ব্যাপারে আমাদের বিশেষ কোন গুরুত্ব নিতে দেখা যায় অথচ সাহবায়ক রাম রতিউল্লাহ তালা আকমাইন এবং সালাফে সালহীন ইসলামের পূর্বসরী মহামনীষীগণ তারা ইমান বৃদ্ধি ইমান রক্ষণাবেক্ষণের বিষয়ে এত বেশি গুরুত্ব আরোপ করতেন যে প্রায় তারা একে অন্যের সঙ্গে শুধুমাত্র নিজেদের ইমানের অবস্থা নিয়ে আলোচনা করার জন্য একত্রিত হয়ে যেতেন আজিবী জবাল্লতি আল্লাহ অন্য এক সাহাবিকে লক্ষ্য করে বলছিলেন দালিস এসো আমার সঙ্গে বসো কিছু সময় আমরা ইমানের আলোচনা করি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আল্লাপাক সুবাহ ইমানের যে সম্পদ দিয়েছিলেন সত্যিকার অর্থে তাঁরা সেই সম্পদের মর্ম এবং মূল্য বুঝেছেন বিধায় সেই সম্পদটিকে রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে তারা অত্যন্ত সচেতন ছিলেন খলিফাতুল বলতেন খালিফাত এসো তোমরা আমরা একটু ইমানকে বাড়িয়ে নিই সাহবাইক্রামের ভিতরে এই প্রবণতা ছিল তারা ইমানের মূল্য এবং মর্ম বুঝতেন আমরা আজকে পার্থিব সম্পদের মর্ম বুঝেছি বিধায় আমরা আহ্বান করি দিকে আমরা অন্যের সাথে বসি পার্থিতা হাজির কিভাবে করব। সে বিষয়ে দুনিয়া ইহকালীন উপকারিতার যে বিষয়টি রয়েছে এটি ভোলার কোন দরকার নেই এটি ভোলার দরকার নেই তবে ইহকালীন এবং জাগতিক চিন্তা চেতনা ধারা ধ্যান বিশ্বাস এগুলো যেন আমাকে এত বেশি গ্রাস করে যে আমার আসল জীবনের টার্গেট আমি ফেল করি আসল জীবনের জন্য যে আমার প্রস্তুতি দরকার ছিল সেটিতে যেন ঘাটতি না হয় সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ইমান বৃদ্ধি এবং ইমান রক্ষণাবেক্ষণ এর গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুহাম তাল্লাহ কোরআন কারিমের একটি আয়াতে অত্যন্ত চমৎকার আবার আহ্বান করছেন নির্দেশ করছেন সকল লোকেরা যারা মনে করছো আমরা ইমানদার আমরা তো ইমান এনেছি তারা আবার ইমান তারা তাদের ইমানকে মজবুত করো রক্ষণাবেক্ষণ করো খোঁজ খবর নাও ইমানকে বৃদ্ধি করো আয়তের শাব্দিকর্ত হলে এই যারা ইমান এনেছ তারা ইমান আনো ইমান আনা ব্যক্তিকে আবার ইমান আনতে বলা হচ্ছে এটা কি অর্জিত জিনিসকে আবার পুনরাবর্জনের সামিল কি না তাফসিল বিশেষজ্ঞ গোলাম একরাম লেখেন যে এখানে মূলত ইমান ইমানদারকে আবার পুনরায়মান আনার যে আহ্বান করা হচ্ছে এর উদ্দেশ্য হল ইমানদারদের ইমানকে রক্ষণাবেক্ষণ নবায়ন ইমানের বৃদ্ধির ব্যাপারে মনোযোগী হওয়ার নির্দেশ করা হয়েছে সম্মানিত দিনী ভাই বোনেরা ব্যাটারি যেরকম মোবাইল হোক বা যেকোনো জিনিসের যেরকম একটা নির্দিষ্ট সময়ের পরে তার চার্জ কমে আসে শক্তি দুর্বল হয়ে যায় মানুষের ইমানের মিটারও এরকম বাড়তে থাকে আবার কমতে থাকে কোরআন একিমে আল্লাহা আকসহানা এ সম্পর্কে আয়াতে স্পষ্টভাবে উল্লেখ করছেন তিনি সেই সত্তা বৃদ্ধি করা বিশ্বাসকে আরো সুদৃঢ় করার জন্য সম্মানিত দিন ভাইরা এই ইমান আমাদের কোন কোন আমলের ফলে কোন কোন কাজের ফলে কোন কোন ভূমিকা নিলে বাড়বে সে বিষয়ে আমরা আলোচনা করব কিন্তু এ পর্বের আলোচ্য বিষয়টি ইমান বৃদ্ধি ইমান রক্ষণাবেক্ষণের গুরুত্ব এটি আমাদেরকে যে উল্লেখ করলাম ইমানদারদেরকে আবার পুনরায় আনা অর্থাৎ ইমান বৃদ্ধির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে সম্মানিত সদী সাহাবায়করাম রাজিউল্লাহ আলহাজ মাহিনের কথা বলছিলাম যে তারা নিজেদের ইমানকে বৃদ্ধি করার জন্য অত্যন্ত সচেতন ছিলেন আল্লা তালা কোরআন করিমের ভিতরে বলেন নিঃসন্দেহে লোকেরা যাদের অবস্থা হলো এরকম যে আল্লাহর কথা স্মরণ করা হলে আল্লাহর কথা বলা হলে আল্লাহর কথা আলোচিত হলে তাদের অন্তর বিগলিত হয়ে যায় তাদের অন্তর বিনম্র হয়ে যায় তাদের অন্তর বিগলিত হয়ে যায় এবং আলিহিম আয়াতা এবং তাঁদের কাছে যখন আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন যখন পাঠ করা হয় বলা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় শ্রদ্ধেয় সুদিমণ্ডলী আল্লাহ সুহানহ আল্লাহর এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইমানদারের মার্কা বা আলামতি হলো এই যে ইমানদারের ইমান বৃদ্ধি হবে আল্লাহর আয়াত দলাওতের মাধ্যমে আরও বিভিন্ন উপায় অতএব একজন ইমানদার হিসেবে আমাদের সকলকে ইমানের বিষয়ে অত্যন্ত সচেতন হওয়া দরকার ইমান বৃদ্ধি করার যত রকম উপায় হতে পারে এ সকল উপায়গুলো আমাদের আবিষ্কার করা দরকার চিন্তা ভাবনা করা দরকার কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেকেরই ধারণা যে ইমান বোধ হয় একবার আনলে আর বোধয় ছুটেও না যায়ও না কমেও না অতএব আমার ইমান কমাবাড়া আছে কি নাই আদৌ এটা নিয়ে আমার ভাবার দরকার নেই আমরা বেশিরভাগ মানুষ পৈতৃক বা জন্মসূত্রে মুসলিম হওয়ার কারণে ধারণাটুকু চলে আসছে যে ইমান তো আমার আছেই। আর এই ধ্যান ধারণা আসার পিছনে দুটি কারণ কাজ করে তার প্রথম কারণটি হলো এই যে ইমান আনার জন্য তো আমাকে তো কোনো কষ্ট করতে হয় নি আমি তো কোরআন এবং হাদিসের আলোকে ইমানকে বুঝে তৌহিদের ইলম অর্জন করে রসোল্লা সাল্লা সাল্লামের সত্য সত্যতার জ্ঞান নিজের ভিতরে অর্জন করে তারপরে আমি ইমান আনি নাই আমি তো মুসলিম বাই চয়েস নই আমি তো মুসলিম বাই চান্স যার কারণে আমাদের ভিতরে ইমান আছে কি নাই ইমানের রক্ষণাবেক্ষণ ইমানের নবায়ন ইমানের সাধন, ইমান যাতে নষ্ট হয়ে না যায় সেই জন্য এক্সট্রা কেয়ার করার মানসিকতাটুকু একেবারে কম দ্বিতীয় যে কারণটি রয়েছে আমাদের ইমানের ব্যাপারে অবহেলা করার জন্য যেটা দায়ী হিসাবে কাজ করে বা ভূমিকা রাখে সে কারণটি হলো এই যে আমরা ইমান যে আসলে কমে বাড়ে ইমান যে আসলে চলে যায় আবার ফিরে আসতে পারে এ বিষয়টি আমাদের ধারণাই নেই বেশিরভাগ মুসলিম ভাইরা মনে করেন যে ইমান আবার ভাঙতে পারে যেতে পারে এটা তো জানি না আমরা জানি অজু করলে উজু ভাঙে তা কিছু কারণ আছে কিছু কাজ করলে উজু ভেঙে যায় সালাত ভঙ্গের কিছু কারণ আছে সিয়াম ভঙ্গ হয়ে যাওয়ার কিছু কারণ আছে ইমান কী কী কাজ করলে আমার ভঙ্গ হয়ে যায় সেগুলো আমরা খুব একটা জানি না সমাজের বেশিরভাগ মানুষ সালাত ভঙ্গের কারণ জানেন বেশিরভাগ ইমানদারের আমার সাল্লাহ অজু ভঙ্গের কারণ সিয়াম ভঙ্গের কারণ জানেন কিন্তু বেশিরভাগ মানুষ সিয়াম সালাদ অজু ভঙ্গের কারণ বা অন্য অন্য বিষয় ভঙ্গের কারণ জানলে কি হবে ইমান ভঙ্গের কারণ জানেন অতএব আসুন কাল বিলম্ব না করে ইমান কৃষি আমার বাড়ে কিসি আমার কমে কিসি ইমান মজবুত হয় কিসি ইমান হালকা হয়ে যায় কিসি ইমান আমার হুমকির সম্মুখীন হয়ে যায় সে বিষয়গুলো জানার চেষ্টা করি ইমানের গুরুত্বটা বোঝার চেষ্টা করি যে ইমান কিন্তু ভঙ্গ হয়ে যায় রাসুল্লাহ সাল্লাইসাল্লামের সাত করছেন কোনো ব্যক্তি যখন জেনা করে ওই অবস্থা সেই ইমানদার থাকে না ইমান তার থেকে চলে যায় এটি তো কর্মগত জেনা শেষ হয়ে গেলে আবার তার ইমান তার কাছে ফিরে আস কিন্তু অনেক ব্যক্তি আসেন যাঁদের ইমান চলে যায় কর্মের কারণে না বিশ্বাসের কারণে বিশ্বাসের কারণে যদি ইমান চলে যায় সেই ইমান কিন্তু আর ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত বিশ্বাসে পরিবর্তন না আসবে কর্মের কারণে যদি ইমান চলে যায় তাহলে সেই কর্মটা বাদ দিলে অনেক সময় ইমান ফিরে আসে কিন্তু বিশ্বাসের কারণে যদি ইমান যায় ভুল বিশ্বাসের কারণে তাহলে সেই ইমান কিন্তু আর ফিরে আসে না যতক্ষণ না তবা করে সেই বিশ্বাস থেকে আমি ফিরে আসি যেমন আপনি যদি এই বিশ্বাসে না আসেন যে আল্লাহ একমাত্র কল্যাণ কল্যাণের মালিক আল্লাহ রসুল সাল্লাহাম নিজে বলছেন তাকে বলার জন্য আল্লাহ অর্ডার করছেন কোরআনে শিখিয়ে দিচ্ছেন তিনি বলছেন আল্লাহ আমল্লিকুল ইন আমি নিজে নিজের কোনো কল্যাণ বা অকল্যাণের মালিক নই অতএব এটি যেমন ইমানকে ধ্বংস করে দেয় ইমানকে এরকম আর অনেক বিষয় ধ্বংস করে উপমাস্বরূপ আরেকটি আমরা উল্লেখ করতে পারি কেউ যদি মনে করে বিধান দেওয়ার মালিক বৈধ অবৈধ এটি নির্ণয় করার মালিক আল্লাহ ছাড়াও অন্য কেউ সেটা যেই হোক না কেন তাহলে তারা ইমান থাকবে না তবে তার অর্থ এই নয় যে একটি সমাজ একটি পরিবার একটি রাষ্ট্র চলার জন্য তাদের আভ্যন্তরীণ সুবিধা অসুবিধার কিছু নিয়ম নীতি তারা যদি প্রণয়ন করে তো সেটাকে বিশ্বাস করলে কল্যাণকর মনে করলে ইমান থাকবে না বিষয় কি এমন বরং যদি কেউ কল্যাণ এবং অকল্যাণ এটার মালিক আল্লাহ চাণ্য কাউকে মনে করে এবং কোরআন এবং করে যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ শিক্ষণীয়মানকে শুদ্ধ করার জন্য বিনার হুসেন ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় सकाल साढ़े छंगल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 সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সম্মানিত সুদীমণ্ডলী বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের সে আলোচনায় যেটি চলছিল ইমানের রক্ষণাবেক্ষণ এবং ইমান বৃদ্ধির গুরুত্ব প্রসঙ্গে সম্মানিত ভাই বোনেরা আল্লাহ সুবাহান দায় সবচেয়ে বড় যে সম্পদটি আমাকে দিয়েছেন সেটি হল ইমান যে জিনিসটি যত বড় দামি সেটা রক্ষণাবেক্ষণ কিন্তু তত আমাদের অবস্থা আজকে এমন হয়ে গেছে আমরা পৈতৃক সব সূত্রে অথবা জন্মসূত্রে আমরা মুসলিম হওয়ার ফলে আমরা জানিও না কখন আমার ইমান আসলো আর কখন গেল আক্ষেপ ওই সকল ব্যক্তিদের জন্য যাঁরা নিজেদেরকে ইমানদার হিসাবে মনে করেন দাবি করেন অথচ তাঁর কোনো কাজ অথবা কর্মের কারণে তিনি ইমানের গণ্ডিতকে বের হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসুন সে সকল বিষয়গুলোকে জানার আপ্রাণ চেষ্টা করি খুঁজে বের করি কি কি কারণে আমার ইমান নষ্ট হয়ে যায় আমার ইসলাম ভঙ্গ হয়ে যায় আমার ইমান ধ্বংস হয়ে যায় আমি বেইমান হয়ে যাই সে কারণগুলো জেনে সেগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করি সুদী দর্শক শ্রোতাবৃন্দ আল্লাহ বলেছে। সুবাহ আলা কোরআনে কারিমে বলেছেন যারা ইমান এনেছ তারা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো এটা আল্লাহ তালার নির্দেশ আল্লাহ নির্দেশ করছেন ইমানদারদেরকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাবে এক পাওয়া ইসলামে আর এক পাওয়া বাইরে এরকম যেন না হয় এটিও একজন ইমানের ইমানকে মজবুত করা সুদৃঢ় করার অংশ আল্লাহ আল্লা সুহালা অন্য জায়গায় বলছেন আফাতু মিনু নিতিবা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশকে বিশ্বাস করো আর কিছু অংশকে বিশ্বাস করো না এমন এরকম হলে ইমানদার হওয়ার কোনো সুযোগ নেই আমাদের সমাজে বহু ভাই আছেন বহু বোনরা আসেন যারা কোরআনে করিমের অথবা রসল্লা সদালাহসাল্লামের আনিত বিধানসমূহের অনেকগুলোকে মনে করেন যেগুলো এগুলো শেখেলে এগুলো যুগে চলে না এগুলো এখন অচল এগুলো তখনকার জন্য কার্যকর হয়তো বা ছিল যে সকল ভাই ও বোনেরা যে সকল ইমানদাররা এরকম ধারণা পোষণ করেন আক্ষেপের সঙ্গে বলতে হয় তাদের ইমান নেই তাঁদের ইমান তাদের অজান্তেই চলে গেছে কারণ আল্লা সুহান এটাকে কুফুরি বলেছেন কোরআনে করিম এর কিছু অংশ অস্বীকার করা কেউ যদি মনে করে যে পর্দা এই বিধানটি এই যুগের জন্য না এখন পর্দা মুক্ত হয়ে যাওয়ার ভিতরেই কল্যাণ তাহলে সেই ব্যক্তি ইমান হারা হলেন তিনি যদি মনে করেন ভিতরে কল্যাণ আছে। তিনি শুধু ইমান হারা হলেন না তিনি ভুল পথে গেলেন শয়তান ইবলিস আদম সালাম এবং হাওয়াকে একইভাবে তাদেরকে পর্দাহীন তথা সতরহীন তাদেরকে করেছে তাদের শরীরের পোশাক খুলে ফেলেছে কি দিয়ে এই এক মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা দিয়ে যে তোমরা যদি অমুক গাছের ফল খাও তাহলে কল্যাণ লাভ করবে চিরকাল জানালে থাকতে পারবে আজও শয়তান এবং শয়তানের দোসর যারা তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে পর্দা থেকে মুক্ত হয়ে গেলে আমরা কল্যাণ লাভ করবো আদম আলাইসলাসাল্লাম শয়তানের সে কথা মানার কারণে তিনি কল্যাণ লাভ করেননি আজও আমরা কিন্তু কল্যাণ লাভ করছি না আমাদের অকল্যাণ বইয়েই আনছে পড়াহীনতার কারণে এভাবে ইসলামের কোনো বিধানকে যদি কেউ মনে করে যে না এটা এখন আর চলে না তাহলে তিনি যেন কোরআনকারিমের সে আয়াতটি পড়েন যেখানে আল্লাহ এর স্বাদ করেছেন আফাতুক মিনুনা বিবাহ কিতাবি ওবাহ তোমরা কি মান আনো কোরআনের কিছু বিষয়ের প্রতি আবার কিছু বিষয়কে অস্বীকার করো সম্মানিত শ্রুতি দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ এই নির্দেশের পাশাপাশি আরও অনেক নির্দেশ আসে যে সমস্ত নির্দেশগুলোকে আমরা সামনে রাখলে দেখতে পারি যে ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানে আংশিক ইমান আনার কোনো সুযোগ নেই আবার এই ইমানকে একবার এনে রাখলাম আর ছেড়ে দিলাম সেরকম সুযোগ নেই এটাকে রক্ষণ ওক্ষণ করতে হবে আসছে ভিতরে আসে সল্লা সাল্ল সাল্লামের সাথ করেন এমন এক সময় আসবে এমন এক যুগ আসবে যখন জ্বলন্ত আঙ্গার হাতে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখা সহজ হবে ইমান রাখা চাইতে অর্থাৎ ইমান রক্ষণাবেক্ষণ তার চাইতে কঠিন হয়ে দাঁড়াবে অন্য হাদিসে আসে এমসি কাফেরা এক ব্যক্তি সকালে ইমানদার থাকবে আবার সে সন্ধ্যায় গিয়ে সে কাফের হয়ে যাবে অনেকে আবার সন্ধ্যায় ইমানদার থাকবে সকালে সে কাফের হয়ে যাবে কখন তার ইমান চলে গেছে তেই পাচ্ছে না রসুল্লাহ সাল্লা সালামের ভবিষ্যৎবাণী থেকে আমরা বুঝতে পারলাম যে ইমান এমন একটি বিষয় যেটি যেটিকে রক্ষণাবেক্ষণের জন্য এক্সট্রা কেয়ার আলাদা গুরুত্ব দিতে হবে বিশেষ যত্নশীল হতে হবে খোঁজ খবর নিতে হবে সাহবা একজন অবস্থা এই বিষয়টি আমাকে খুব মাথায় রাখতে হবে এবং এর জন্য আমাকে ব্যাকুল হতে হবে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দর্শক মন্ডলী আল্লাহ সুবাহ এর জন্য সাহবা একরামের জীবনের অনেক ঘটনাকে আমাদের সামনে রেখে দিয়েছেন যেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি রসুলুল্লাহ সাল্লি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবি হানজালা রতিহতালহু সম্পর্কে সাদেশে বর্ণিত হয়েছে যে তিনি একবার অস্থির এবং বেকুল হয়ে আসছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে পথে তার দেখা হলো ইসলামের প্রথম খলিফা হজরতর সিদ্দিক্লাহ তালুর সাথে সিদ্দিক্লাহ তালু তাঁহার বেকুলতা অস্থিরতা দেখে তাকে জিজ্ঞাসা করলেন ভাই হানজালা কোথায় ছুটে চলেছ তুমি এরকম অস্থির ব্যাকুল কেন কি হয়েছে তোমার হানজালা রদিয়াল্লাতাল হু তাকে বলতে লাগলেন তার অস্থিরতার কারণ বলতে গিয়ে বলেন না ফাঁকা হানজালা ভাই অবকর হানজালা তো মুনাফেক হয়ে গেছে। হানজালা মুনাফেক হয়ে গেছে গেছ অবকর বলেন যে বলো কি তুমি মুনাফেক হয়ে গেছো মানে তুমি মুসলিম কিসের মুনাফেক মুনাফেক হলো সে যে ইসলামকে জাহির করে আসলে সে ভিতরে ইসলাম নেই তার ইমান নেই হানজাল রদিয় তালন বলেন ভাই অবকর আমি নিজেকে মুনাফিক এই জ্ঞান করছি যে আমি যখন রসোল্লা সাল্লাইসাল্লামের দরবারে তার কাছে থাকি তখন আখরাতের আলোচনা আল্লাহর কুদরতের আলোচনা যখন চলে তখন আমি নিজেকে উপলব্ধি করি নিজের ভিতরে ইমানের উপস্থিতি আমি টের পাই যে আল্লাহ প্রতি আমার বিশ্বাস আছে এবং সেই বিশ্বাসটা বাড়তে থাকে কিন্তু যখনই আমি বাসায় ফিরে আসি দুনিয়ার কর্মকাণ্ডে আমি ঢুকে পড়ি তখনই আমার আমার ইমানের মিটার নেমে যায় তখন আমার মনে হয় যে আল্লাহ আল্লাহতালার অঙ্গীকার আল্লাহর ওয়াদাসমূহ আল্লাহর পুরস্কার তিরস্কারের বিবরণ বর্ণনাসমূহ এগুলো আমার মনে থাকে না আমি ভুলে যাই তাহলে রসুল্লাহ সাল্লি সাল্লামের দরবারে আমার এক ধরনের অবস্থা আর ওনার দরবার থেকে ফিরে আসলে বাসা বাড়িতে সেখানে ভিন্ন ধরনের অবস্থা এই যে আমার দুই সময়ে দুটি চরিত্র এটি তো মুনাফেকের চরিত্র তাহলে কিংবা আদৌ ইমানদার নাকি মোনাফেক এটি আমি চিন্তা করছি এই জন্য ছোট চলো ছিল্লাহ সাল্লাহ সাহাবি আবু বাকরি আল্লাহ বলেন ভাই বললে কি শোনালে তুমি আমাকে এই অবস্থা তো আমারও আমিও তো একই অবস্থার শিকার যে আল্লাহ রসুল সাল্লু দরবারে থাকলে আমার যে অবস্থা হয় তার দরবারে না থাকলে আমার ভিন্ন অবস্থা হয়ে যায় তাহলে তো আমিও মুনাফেক হয়ে গেছি তোমার দর্শন অনুপাতে আর তোমার কথা তো লজিক এবং যুক্তি আছে চলো দুজন চলি হাদিস শরীফ আসছে উভয় মিনি রসুল্লাহ সাল্লামের কাছে গেলেন আল্লাহ করলেন আল্লাহ সে আয়াত রসুল্লাহ দিলেন তাদেরকে যে না তোমরা মুনাফে খাওনি বরং এটা বৈশিষ্ট্য যে হবে মোমেন হবে এরকম আল্লাহ বলেন ইমানদার তো এই সমস্ত লোকেরা যাদের সামনে আল্লাহ তালার আলোচনা করলে আল্লাহর কথা বলা হলে তাদের অন্তর বিগলিত হয়ে যায় নরম হয়ে যায় তাদের ইমান বাড়ে ওইজাতুলিয়াতে আলিহিম আয়াতহু আল্লাহর কুদরত আল্লাহর নিদর্শন আল্লাহর শক্তি আল্লাহর শক্তিমত্তা সামর্থ্য এগুলোর আলোচনা করা হলে তাদের ইমান বৃদ্ধি পায় এটা তো ইমানদারদের মার্কা ওহালবেলুন আর তারা আল্লাহর ভরসা করে সুতরাং রসুল আকরম সাল্লাহ্লাম তাদেরকে অভয় দিলেন যে তোমাদের এই কাজের ফলে তোমাদের ইমান নষ্ট হয়নি ইমানের কোনো ক্ষতি সাধন হয়নি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম সাহওয়ায়াম কতটা ব্যাকুল ছিলেন তাদের ইমানের খোঁজখবর রক্ষণাবেক্ষণের বিষয়ে এ আলোচনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ সুবাহান হলা ইমান বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব আরোপ করেছেন ইমানকে রক্ষণাবেক্ষণের জন্য ইমানদারদেরকে আবার পুনরায় ইমান অনয়নের নির্দেশ করেছেন আমরা বুঝতে পারলাম সাহবাহরাম একে অন্যকে ডেকে বসাতেন এসো আমরা বসি নিজেদের ভিতরে আমরা ইমান আলোচনা করি নিজেদের ইমানকে নবায়ন করি ইমানের ব্যাটারিকে তারা চার্জ দেওয়ার চেষ্টা করতেন দুঃখজনক যে আমরা ইমান এনেছি বা জন্মসূত্রে ইমান আমাদের এসে গেছে ওর উপরে আমরা বলবতাস আমরা মনে করি যে আমাদের ইমান আর বোধহয় যায়নি যেতে পারে না যাওয়ার না এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত ভ্রান্তি এবং এটা অত্যন্ত ক্ষতিকর এভাবে আমাদের চিন্তা করতে করতে এই দৃষ্টিভঙ্গি রাখার ফলে এক পর্যায়েই আমাদের ইমান কখন যে চলে যায় আমরা নিজেরাও টের পাই না বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হয় আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমাদের ইমানকে রক্ষণাবেক্ষণ এর গুরুত্ব আমাদেরকে বোঝা উপলব্ধি করার তফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনা থেকে উপকৃত হয়ে আমাদেরকে খাঁটি ইমানদার মজবুত ইমানদার হওয়ার তোফিক আল্লাহ তালা দান করুন ইমান বৃদ্ধির যে কারণগুলো পরবর্তী পর্বে আলোচিত হবে আল্লাহ তালা সে কারণগুলো আমাদের নিজেদের ভিতরে অ্যাপ্লাই করত দান করুন এই কামনা করে আপনাদের সকলের সুস্থতা এবং সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এই পর্বে এখানে বিদায় নিচ্ছি ঈশ্বা আল্লাহ পরবর্তী কোনো পর্বে আবার দেখা হবে সে আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত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 मदानी आसन कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्धार साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी